ইতল তালই তু জনৌ বিগত করুন আলহামদুলিল্লাহ বিদানবীন আলহামদুল্লাহ শুরু হচ্ছে আয়া থেকে আয়া নম্বর ফোরটি থ্রি অফ সুরা আতবা আপনারা জানেন এই সুরার একটি বিরাট অংশ তবুক যুদ্ধ সংক্রান্ত বিষয়ে আলোচনা হচ্ছে যে তবুকের যুদ্ধ গ্রীষ্মকালে অনুষ্ঠিত হয়েছে গরমকালে এবং অনেক দূর কয়েকশো মাইল রাস্তা হেঁটে হেঁটে এই সৌদি আরবের এখন এ সিক্সাইভ ডিগ্রির মত গরমের ভিতরে যেতে হয়েছে খুব কষ্টের সফর ছিল দূরে অনেক বড় রোমার রোমান সম্রাটের বাহিনীর সঙ্গে মোকাবিলা করতে হবে এবং তখন খেজুর কাটার সময় হয়েছে খেজুরের ফসলগুলো কেটে ঘরে তুলতে হবে মদিনাবাসীদের একমাত্র খেজুর কাটার সময় চলে যেতে হচ্ছে এই তাবুকের ময়দানে কেমন ইমানের পরীক্ষা হচ্ছে বুঝতে পারছেন তো সাহাবাই কেরাম যাদের ইমান পাকাপোক্ত ছিল তারা আল্লাহ আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল ডাক দিয়েছেন যেতে হবে কোনো করেন কিন্তু দদুল মানা দুর্বলমানা অনেক মুনাফিকেরা বিভিন্ন ওদর উজহাত দিয়ে সেখান থেকে তারা পিসপা হয়েছে বিভিন্ন অদর দিয়ে তারা পেছনে থেকে গেছে যেতে চায়নি এবং যখন তিনি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন শাহাবাদীকে সবাইকে অর্ডার দিয়েছেন এখন ওই মুহূর্তে দুর্বল মনার লোকগুলো বিভিন্ন ওজোর নিয়ে এসেছে তিনি অনেকের ওজরকে শেষ পর্যন্ত শক্তভাবে বলেন এই যে না গ্রহণ করা হবে না তোমাকে যেতেই হবে কারণ তিনি জানতেন অনেকেই দুর্বল মনা মুনাফিক আছে এদেরকে নিয়ে লাভগুল হবে তো আল্লাহ তালা ওই মুহূর্তে আল্লা আপনাকে ক্ষমা করে দিয়েছেন আপনি ক্ষমা কদেরকে পারমিশন দিয়েছেন কেন থাকার জন্য যাতে করে আপনার কাছে পরিষ্কার হয়ে যায় কারা মিথ্যাবাদী আর কারা সত্যবাদী কারণ আপনি যদি পারমিশন না দিতেন এরা তখনও যেত না এখন একটা উচিলা পেয়ে গেছে তারা যেত না তখন তাদের মিথ্যা কথাটা প্রমাণ হয়ে যেত এরা সত্যবাদী মমিন নয় তো এই পরীক্ষাটা হতে পারল না আপনি তাদেরকে পারমিশন দেওয়ার কারণে তো আল্লাহ আপনাকে এই কাজ করা থেকে মাফ করে দিয়েছেন তো এখন আউন রহমতুল্লাহ আলী বলেন হাল সাম তো বেমু আতা আফসান মিন হাদা যে এরকম কোন ক্রিটিসাইজ সমালোচনা কি এত সুন্দর সমালোচনা কি আপনারা কেউ করে কোনদিন শুনতে পেয়েছেন আল্লাহ তালা রসুল্লাহ সালাম কে সুন্দর সমালোচনা করলেন সমালোচনা কিন্তু আবার সুন্দর। কেমন সমালোচনা যেটা খুব সুন্দর হয় কেমনে সুন্দর হল না যে সমালোচনা করার আগেই আল্লাহ ডিক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন তো এতে মানে এইরকম কেউ কাউকে সমালোচনা করেন আপনি কাসা কেন করলেন আগে তো এই প্রশ্ন করে তারপরে আচ্ছা আমি ক্ষমা করে দিলাম কিন্তু আল্লাহ তালা বললেন আগেই যে আমি ক্ষমা করে দিলাম আপনি কাসা কেন করলেন কি সুন্দর একটি সমালোচনা করেছেন তো এর মধ্যে আল্লাহ রসুল করেছেন তা না এখানে অন্য আরো কিছু ব্যাপার আছে এই নাপাক লোকগুলো ওখানে গেলে আসলে বেশি ফায়দা হতো না তো তাদের ব্যাপারে এই মুনাফিক ব্যাপারে আল্লাহ এখন আলোচনা করবেন যে আপনার কাছে আসলে তারা অনুমতি নিতে আসে থাকার জন্য পারমিশন চায় যেতে চায় না একটা অনুমতি জোগাড় করতে চায় যারা সত্যিকার অর্থে আল্লাহ এবং আখেরাতের প্রতি ইমান তারা নিজে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে এই বিষয় থেকে কখনোই তারা পারমিশন চাইতে না তারা চায়ও না সত্যিকার মোমেনরা আসলে আসে না এরা যারা আসে এরা সত্যিকার মোমেন নয়ালীলাকিন আর আল্লাহ ভালো করে জানেন মুতাকিন করা এরা সঠিক মোত্তাকিয়া এবং মেন এরা তারা লাইন দিয়েছে আপনার কাছে খালি পারমিশন চায় আমার অসুবিধা আমাকে অ্যালাউ করেন আমি থেকে যাই এরা আসলে মোত্তাকিও না ভালো মমেনা ইনামুকালিও মিল্ৰর্ত্যাব কুলু বুহুম অর্থ কুলু বুহুম ফাহুম ফির বিহিম দাদ পারমিশন যারা চায় যারা অনুমতি চায় তারা আসলেই আল্লাহ এবং তা ইয়াম আয়ামতের দিন যে আল্লাহ সঙ্গে দেখা করতে হবে এই বিষয়ের প্রতি আসলেই তাদের নেই। তারা আসলে প্রতিমান ইমানের দাবি করে অন্তরে ইমান একেবারেই নেই বর্তাবাদ কুলু বহুম তাদের অন্তরের মধ্যে সখ সবা ইসলামের ব্যাপারে একই তাদের অন্তরে নেই নেইমাই বিহীম রহমতুলি বলেন এরা হচ্ছে এমন কাউন যারা সময় শোভা সন্দেহের ভিতরে বসবাস করে তাদের দিলে ইয়াকিন ইমান ইসলাম সম্পর্কে ধারণাটা মজবুত না ইসলাম যে আল্লাহ দিন তাদের জন্য কত জরুরি এই ব্যাপারে তাদের এমন ইতমিনান বিকশন তাদের হয়নি এই তারা শোভা সন্দেহের মধ্যে বসবাস করবে অমাইদুল্লাহ যাকে আল্লাহ তালা গুমরা ভিতরে রাখবেন হেদায় দিবেন না তাদের মনে এরকম শোভাসন্দ শখ থাকবে লা আল্লাহ তালা যদি চাইতেন তারা বাইর হোক তবুকের দিকে আসুক বা তারা যদি চাইত তারা বের হবে তাদের যাওয়ার খেয়াল ছিল উদ্দাহ তাহলে তো তারা আগে থেকেই প্রস্তুতি নিত কারণ খবরটা তিনি একদিন দুই দিন আগে বলেন নাই তবু কি যাওয়া হবে এই খবরটা তিনি সময় নিয়েই বলেছেন বেশ কিছু আগে সবাই প্রস্তুতি নিতে পারে সবাই নিচ্ছে। কাজকর্মের জন্য খাবার দাবার করে দিয়ে কারণ অনেক সময় লেগে দিতে পারে কয়েক সপ্তাহ লাগতে পারে এর চেয়ে বেশি লাগতে পারে সবাই প্রস্তুতি নিচ্ছে কিন্তু এরা প্রস্তুতি নিচ্ছে না আর আসছে ওদের নিয়ে বোঝা গেছে ওদের যাওয়ার কোন চিন্তাই নাই আরাদুল খুরু তারা বাইর হতে যদি কোনো এরা থাকতো অন্তরের ভিতরে উদ্দার তারা বিভিন্ন আল্লাহ তালা নিজেই অপছন্দ করেছেন এরা বাইর হয়ে না আসুক কারণ এরা বাইরে আসলে ক্ষতি হবে আল্লাহ তালা তাদেরকে পেছনে রেখে দিয়েছেন তারা যেন বাইরে হয় আল্লাহর পক্ষে একটা অভিশাপের মতো থাকো তোমরা পিছনে পেছনে থাকো কিছু লোক আছে ভালো কাজে তাদেরকে আল্লাহ কবুল করবেন না ত্যাগ কোরবানির কাজে কবুল করবেন না আল্লাহর আস্তে দান করার কাজে কবুল করবেন না দিন শেখার জন্য প্রথম খবরে প্রতিদিন নিয়মিত আসা আল্লাহ নামাজ পড়বে না দ্বিতীয় আল্লাহ তারা সৃষ্টি হয়েছে সামনে আসার কোন খেয়াল নাই এই তারা সবসময় পেছনে আসে পেছনে বসে পেছনে থাকে তাদের ব্যাপারে আগে আসলেও পেছনে থাকে কারণ পিছনে থাকলে একটু আরাম লাগে বসতে আরাম লাগে না তো এদেরকে লক্ষ্য করেছেন কিছু লোক আছে আর আখের তারা পিছনে থাকবে জানাতে গেলেও পিছনে থাকবে কিন্তু আল্লাহ তালা চাইছেন যে আমরা আগে আগে থাকি কোথায় কোথায় চাইছেন করি অনেক আয়স নেক কাজে আগে আগে বাড়ো আগে যাও আগে যাও সবসময় নেকাজে আগে থাকো পিছনে থাকবা কেনার দৌড়ো আগে আগে দৌড়ো তোমরা জান্নাতে যাওয়ার জন্য মাঘেরাত পাওয়ার জন্য ওই জানাতে যাওয়ার জন্য যে জান্নাতের ব্যাপ্তি প্রসারতা জমিন থেকে আকাশ পর্যন্ত এত বড় জাননাতে জন্য দৌড়ো আগে দাও পিছনে থাকো কেন তো আল্লাহ তারা এদের জন্য পছন্দ করছে তারা পিছনে থাকুক কারণ এরা আগে গেলে মুশকিল এরা গন্ডগোল লাগাবে তো কাদের পিছনে বসে থাকবে এখন পরে লাইনে আল্লাহ তালা বলেন যে কেন আল্লাহ তালা ওদেরকে না যাওয়া পছন্দ যাওয়াটা অপছন্দ করেছে নিজেই আর পিছনে বসে থাকতে বলেছেন আসলে আল্লাহ তালা তাদেরকে পরিষ্কার ভাবে মেসেজ দিয়ে যে থাক বসে ওরা তো এটা শুনেও নাই কিন্তু আল্লাহ তৌফিক না দিলে মানুষ কি আগে যাইতে পারে আল্লাহ রাখেননি পছন্দ করেন তার কারণ এবার বলছেন আল্লাহ সাতচল্লিশ নম্বর আয়াতে তারা যদি বের হতো তোমাদের সঙ্গে হে মুসলিম মুসলমানদের অনেকেরই কষ্ট লেগেছে যে দেখো আমরা কষ্ট করে ত্যাগ কোরবানি করতে আর এরা ঘরে আরামসে বসে থাকি মিথ্যা ওদের খারাপ করে দিয়ে বাকিদের মন একটু খারাপ হয় না মনে একটু কষ্ট আসে না যে তারাও মুসলিম বলে দাবি করে আমরাও মুসলিম আমরা রসুল্লাহ সাল্লা কথা শুনে চলে যাচ্ছি এত কোরবানি করতে ত্যাগ করতে এত গরমের ভিতরে আর তারা কি সুন্দর ঘরে থাকবে আর পারমিশনে পেয়ে গেছে মনের ভিতরে তো একটু কষ্ট আসেই যায় সবার তাদেরকে সন্তান বলছেন তারা যদি ছড়িয়ে দিত ওয়াসওয়াসা সৃষ্টি করে ফেলত বাকিদের মনে তাদের কাজই হচ্ছে দিনের দুশ্মনি করা ক্ষতি করা মুসলমানদের ভিতরে ঢুকে এদের মনকে দুর্বল করে দেবে ওলা খেলা কুম আর তোমাদের মধ্যে ভিতরে ভিতরে ঢুকে একজনের সঙ্গে আরেকজনের ঘিবল ভালো না ভিতর সঙ্গে মহাদেবদের গন্ডগোল লাগে আবার আনসারি আউশ এবং খাজরাজ কবির দ্বন্দ্ব লাগে আঞ্চলিকতা সৃষ্টি হয় কবিরা ভিত্তিক কিছু সৃষ্টি হয়ে যায় তারপরে কারা দেশ থেকে আসে কারা এদেশে জন্ম হয়েছে এরকম ডিভাইড করার চেষ্টা করবে তারা এগুলো করবে এরা না গেছে যে তোমাদের ভালো হয়েছে আর জানো কি তোমাদের মধ্যে তাদের কথা শুনে এমন লোক আবার আছে। ভালো ভালো মানুষে যদি কিছু ফেতনা সৃষ্টি করে কানে কানে শুনছেন নাকি অমুকে এটা করেছে অমুকটা করে। একজন সম্মানিত লোকের ব্যাপারে আপনার ব্যাপারে এবার বদনামী করেছে আত্মবিত্যা কথা লাগাই দিলে আপনার কাছে আপনাকে বেসার হতো আমার খুব ক্ষয়ের খা মানুষ আমার খুব শুভাকাঙ্ক্ষী আমার ব্যাপারে খুব একটা ভালো খবর দিলে দেখা যায় এখন গিয়া ওই ওনার ব্যাপারে খারাপ ধারণা সৃষ্টি হয়ে গেল এরকম ঘটনা আপনারা সরেজমিনে দিয়ে একবার দেখছেন কিনা কিন্তু আমার দেখার সুযোগ হয়েছে যে এরকম ক্ষমতা ফিটনেস সৃষ্টি করে কিছু লোক সমাজের মধ্যে আছে। এইটার মধ্যে তারা পায়। এর মধ্যে আনন্দ পায় গ্রামে গ্রামে এরকম কিছু লোক আছে এটাকে আমাদের এলাকা বলে কি ভিলেজ পলিটিক্স বলে নাই তা এরকম একটা কথা আছে না খালি ভেদার লাগে দরবার লাগে আর অনেক সময় মনে করেন দরবার বিষয় লাগাই দিলে আমাকে ডাকবে আবার চা খাওয়া দরবার করতে বলবে এরকম আছে অনেক লোকজন দুষ্ট প্রকৃতির এই নেচারের লোকজন আছে এরাই হলো মুনাফে কাজে কিছু লোক যখন এরকম করে আবার কিছু সরল লোক আছে এরা খারাপ না এরা আবার ওদের কথা বিশ্বাস করে বসে কথাই নাকি এরকম বলছে নাকি আল্লাহ কি এরকম বলল এরকম ঘটনা অনেকবার হয়েছে নবী করিম সাল্ল আলাইস্লাম যে আমরা কত কয়েকদিন আর কয়েক সব তাকে বলেছি তাই ফের মালকে বন্টন করে দিলেন কাদের মধ্যে দেখো নিজের গোষ্ঠী লোকদেরকে পেয়েছে তো তাদেরকে সব দিয়ে দিল এখন আমাদের মদ্দিনা ওালাদ কিছু দিল না যুদ্ধের পরে তাই না মনে আছে তো তখন এই আবার মদিনার কিছু সরল লোকেরা আবার তাই নাকি হ তাই তো একটুখানি ওদের কথায় একটু সাই দিয়ে ফেললো এই খবর যখন কাছে আসলো যে দেখেন ভালো যে আপনার ব্যাপারে একটা খারাপ ধরনের প্রচার করে দিচ্ছে আপনি নাকি এখন কি করেছেন এটাকে বাংলা কি বলে এটাকে প্রীতি করেছেন আপনার স্বজনকে একটু বেশি চাষ দিয়েছেন তাদেরকে দিয়ে দিয়েছেন মোদ্দিন আলাদাকে বঞ্চিত করেছে। কথাই নাকি তাদেরকে ডাকো ডাকলেন তারপর তিনি তাদেরকে যখন বুঝালেন ব্যাপারটা কেন দিয়েছেন কি করলেন আর তিনি যে মক্কা আলাদাকে কিছু টাকা পয়সা দিয়া বিদায় করে দিচ্ছেন ছাগল উঠ দিয়ে আর তিনি নিজের স্বয়ং মক্কায় যাচ্ছেন না সাহাবেদিকে বলেন আমি তো তোমাদেরকে এগুলো দেই নাই কিন্তু আমি তো মক্কায় যাব আমি তোমাদেরকে সাথে যাবো আল্লা নবী কে পেট খুশি হবে না একটা কাহিনী খুশি হইতা ভুল বুঝতে পারলেন তারা ভুল বুঝাবুঝি দূর হয়ে গেল তাহলে ওনার সময় এরকম হতে পারে এরা এই কাজই করে দেখেন এই ঘটনাগুলো যদিও তদুক যুদ্ধের সময় এসেছে কিন্তু মুসলিম উন্মতের জন্য মুসলিম জমা জন্য কোন জায়গায় যদি কিছু কায়েম হয় সেখানে এরকম ফেত ঢুকতে পারে যে ফেত না সয়ং রসুল্লাহ সাল্লা সময় ঢুকেছে তাই না মুসলিম ইসলামী সংগঠনের ভিতরে ইসলামী দলের ভিতরে ইসলামী জমা ভিতরে এরকম এই সৃষ্টিকারী লোকের অভাব থাকতে পারে না হতে পারে এইখানেও ঢুকতে পারে এই এই সমস্ত ঘটনা আল্লাহ ওই সময় ঘটিয়ে আমাদের জন্য এক্সাম্পল রেখে দিয়েছেন যে তাদের তোমাদের কিছু লোক আবার তাদের কথা শুনে এই মুসলিম সরল মানুষগুলোর মধ্যে এরকম আছে অনেক ভালো মানুষের ব্যাপারে আমি শুনেছি কিছু ভালো মানুষের ব্যাপারে মিথ্যা প্রচার করে মিডিয়া করে কিনা কিছু ভালো মানুষ আলিমা ইসলাম ইসলামী চিন্তা তাদের ব্যাপারে বিভিন্ন আজে বাজে কথা তারা নারী নির্যাতন করেছে তারা এটা করেছে সেটা করেছে মানুষের মাল লুট করেছে এগুলো মিডিয়ার মধ্যে অনেকবার বলে বলার কারণে সাধারণ কিছু পাবলিক এগুলো বিশ্বাস করে নাকি করে না পত্রিকা কি মিথ্যা কথা লেখেনা আরে মিথ্যা কথা লেখার জন্যই তো পত্রিকা এদের কামিত হলো এটা বেশি এগুলাকে বলা হয় নাকি হলুদ সাংবাদিকতা এগুলার সংখ্যাই বেশি তে এরকম এখন তো পত্রিকা আকারে আমাদের সমাজে আছে সহজেই পৌঁছে জন্য আর ওইসব পত্রিকার কথাগুলো কানে কানে ফিসিয়ে তারা এগুলো করেছিল তাহলে মুসলিম সমাজের মধ্যে এগুলো যুগে যুগে হতে পারে সরল মানুষগুলো এরকম আর আরেকটা কথা আছে না ওই যে কে বলেছিল ভ্যালি বলেছেন তাই না মেকিয়া ভ্যালি একজন ইটালিয়ান বোধহয় বড় ফিলোসফার পলিটিক্স নিয়ে অনেক লেখালেখি করেছে তো সে বলেছে বিশ্বাস করবে এই জন্য মিডিয়াগুলো প্রতিদিনই দেখবেন কিছু মিথ্যা কথা করে বসে আছে। আর ওগুলা প্রত্যেকদিন ছাড়ে আর কিছু লোক মুসলিম হোক অমুসলিম হোক ইসলামের ব্যাপারে যখন ছাড়ে তখন তারা এগুলাকে সুন্দর করে বিশ্বাস করে এটা যদি সাহাবিদের জমাতের ব্যাপারে আল্লাহ বলেন তোমাদের মধ্যে কিছু লোক আছে ওদের কথা শুনে বিশ্বাস করে তাহলে এই জমানার খবর কি আরো হতে পারে আর আল্লাহ জানেন জালিমদের ব্যাপারে কে কে জালিম আর কে কে যে মানে জালিম নয় সেটা আল্লাহ তারা জানে সাম্মাউন আল্লাহ আরেকটি অর্থ হতে পারে যে কিছু লোক আছে তাদের মধ্যে ঢুকলে এরা এই মোনাফিকদের হয়ে কাফেরদের জন্য এরা চর এরা স্পাই গোয়েন্দাগিরি করে তোমাদের তবুকের সমাজে এরা এসে যদি এগুলো কিছু জানে বলা জানা এদের মাধ্যমে কোনখান দিয়ে তারা আবার অন্যদের কাছে পাস করে দেয় এই তোমাদের এই দলের ভিতরে এরকম মোনাফিক কিসেমের লোক না থাকাটাই ভালো হয়েছে তোমরা এখনো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে না এই যে তারা ফেতনা সৃষ্টি করে এটা কি প্রথম হয়েছে তবুকের যুদ্ধে শুধু আগে অনেকবার হয়েছে তারা ইতিমধ্যে ইতিপূর্বে অনেক ফেতনা দোকার করেছিল তালাশ করেছিল কোন জায়গায় ফেতনা সৃষ্টি করা যায় তারা আগে করেছে কিনা তারা না করে নাই একদম করে দিচ্ছে তার মতলব খারাপ কিছুক্ষণ পরে বলে আমি বলছিলাম মোদিনের ভিতরে থাকার জন্য আমার কথা শুনলো না ওই ইয়াং কথা শুনে এখন ওই ওহদের ময়দানে গেছে আমরা যাব না এই সৃষ্টি করে কতজনকে বাগাই নিয়ে গেল তিনশো জনকে এটা শেতনা হয়ে গেল কিনা কেমন একটা কথা বাকিদের মনোবল ভেঙে না এইগুলো করে মানে খুব সাংঘাতিক মুহূর্তে ইসলামের মুসলিম উম্মার ক্ষতি করার জন্য এরকম করে ফেলতে পারে তারা করেছেন ও খাল্লা বুল্লা খাল উমোর জন্য ব্যাপারগুলোকে উল্টা পাল্টা করে দিয়েছে আপনার জন্য যেন সমস্যা সৃষ্টি হয়ে যায় বিভিন্ন সময় সৃষ্টি করেছে আরেক সময় মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছে এরকম আপনার জন্য অনেক তারা ইতিপূর্বে করেছে এত কিছু তারা করে মনে করেছে কিভাবে আপনাকে আর ইসলামকে ঠেকানো যায় এ তবে তারা পারে তারা এরকম চেষ্টা করেছে কিন্তু হক এসে গেছে আমরুল্লাহ দিন গালেব হয়ে গেছে মদিনায় আল্লাহ করে দিয়েছেন ওহম ক্যারিহন তারা খুব অপছন্দ করেছে তারা চায়নি এটা তারা না চাওয়া সত্ত্বেও আল্লাহ তালা দিন ইসলামকে সাহায্য করেছে মদিনায় ইসলামের বলবালা হয়েছে ইসলাম হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ তালা আরো বলছে তাদের মধ্যে কিছু আরো দুষ্ট প্রকৃতির লোক আছে তারা বলে হে নবী আমাকে পারমিশন দেন আর আমাকে সাথে করে নিয়ে যায় না আমি ফেতনায় পড়ে যাব। কিসের ফেতনা বলে যে ওখান থেকে যারা রোমান সম্রাটের বাহিনী তাদের সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসবে ওদের দিকে চোখ পড়ে গেলে আমি আবার ফেতনাই পড়ে যাব। আমার এই ব্যাপারে একটি উইকনেস আছে মহিলাদের ব্যাপারে আরও একটা দুর্বলতা আছে কাজে আমি ওখানে যাব না তো এটা একটা মানে নিজের দুর্বলতা নিজের নিজেই স্বীকার করে আবার এটার একটা বানিয়েছে তো আল্লাহ বলেন সেটার জবাবে আলা ফিল আল্লাহ ফিরনায় তো তারা পড়েই গিয়েছে ওই মহিলা দেখে ফেরনায় পড়বে তার আগে যে আপনার সঙ্গে চালবাজি করছে মিথ্যা ওদের নিয়ে আসছে এটা তো বড় ফেরতায় পড়ে আর কি ফিতামিন আর জাহান নাম আছে। তাদের জন্য বেষ্টনে নিয়ে তৈরি হয়ে আছে এরা জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে না তারা ফেতনা মধ্যে আছে ফেতনাই আর নতুন করে লাগবে না এই মুহূর্তে তারা ফেতনায় নিপতিত হয়ে আছে তাদের ব্যাপারে তারা আসলে মুসলিম নয় এরা মুনাফে আপনার ভালো কিছু ঘটলে এটা এদের এত কষ্টের কারণ হয়ে যায় ইসসামের ভালো দেখলে এদের কষ্ট লাগে এরকম এই মুসলিমদের মধ্যে এই জমানা এরকম মুনাফে কি পাওয়া যায় যথেষ্ট আছে ইসলামের কাজ দেখলে এদের গায়ে জ্বালা শুরু হয়ে যায় কষ্ট লাগে এদের আর ইসলামের যদি ক্ষতি হয়ে যায় এরা খুব আনন্দ পায় এইরকম এই জমানায় আছে আর আপনি যখন কোনো মুসিবতে পড়ে যান যে আপনি যদি কোনো যুদ্ধে বিজয় হন বদর যুদ্ধে হয়েছে ওদের রাত কষ্ট লেগেছে আর আপনার মুসিবত এসে গিয়েছে যেমন ওহযে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার বাহিনী তখন তারা কি বলে জানেন আমরা আগে থেকে জানি যে এরকম গন্ডগোল হবে উল্টাপাল্টা হবে আমরা আগে থেকে সতর্ক অবস্থান নিয়েছি আমরা ওখানে যাইনি ওই তিনশোতে ফেরত আসছি আমরা তো জানি অন্য কিছু জানেন নাকি উল্টাপাল্টা করেন সব সুবিধা হবে না আমরা আগেই সেফ সাইড এ চলে আসি তারা আপনা থেকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে আসে না আর এরা সব দেখে পড়ে গেছে বলেনা আপনি বলে দেন যে আমাদের কোন সময় আমরা ক্ষতিগ্রস্ত হব না কোন বিপদে আপদে পড়ব না তবে যা আল্লাহ রেখে লিখে রেখেছেন তা ছাড়া কিছু তো আল্লাহ তালা পরীক্ষা নিরীক্ষা করার জন্য মুসলমানদের কেউ বিপদে আপদে ফেলবেন না দুঃখ কষ্ট মুসিবত পরীক্ষা দিবনে আসবে না এরকম কিছু যেটা হবে আমরা সেটা থেকে পালিয়ে যাব আমরা এরকম করব না যা কিছু কোন কোনো যুদ্ধে বিজয় হয়েছে বাজারের মধ্যে এটাও আল্লাহ লিখে রেখেছেন অহর যুদ্ধে আমরা একটু কষ্টের পরীক্ষা পড়ব সেটাও আল্লাহর পক্ষ থেকে লেখা আছে যেটা আমরা করতে হয়ে এটা চাইলে কি রসুল্লাহ আটকাতে পারতেন শহীদ না হয়। উনি শাহাদত অর্জন করেছেন ইসলাম পন্থীদেরকে যদি এভাবে হত্যা করা হয় নির্যাতন করা হয় ফাঁসির কাঠে ঝুলানো হয় তারা চলে গেছেন তাদের প্রতি নির্যাতন হয়ে তাদেরকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে তারা কি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নিশ্চয়ই নয় আল্লাহর কাছে কবুল হয়ে যায় আলহামদুল্লা তারা কামিয়াব তারা কত কামিয়াব আল্লাহর কাছে চলে গেলেই তারা কোন কথাটা বলে সেরে আসিনের ঐ কথাটা তারা আফসুস করে আল্লাহর কাছে তারা যদি জানতো বেমা গফার আলী রব্বি আমার রব কিভাবে আমাকে ক্ষমা করে দিয়েছেন ওকরামি কিভাবে আল্লাহ তারা আমাকে সম্মানের আসনে বসিয়েছেন সম্মানিত করেছেন আল্লাহ আমাকে আমার জন্য ইন্টেজার করছেন মনে হয় যেন আল্লাহ তারা এই আফসোস করে তাদের কল্যাণ কামি হয়ে গেছে যা আমার কম তো উল্টো আল্লাহ তাদেরকে কিভাবে তাদের মধ্যে বুঝ আসবে ওই চিন্তায় উনি এখন অস্থির আছেনকে আল্লাহ তালা তখন বলে দিচ্ছেন হে নবী আপনি বলেনা আমাদের এমন কিছু ঘটবে না প্রভু তিনি আমাদের মাওলা তার উপরে আমরা ভরসা করি তিনি আমাদের ভরসা স্থল ও আল্লাহ মিনুন কাজে আল্লাহর উপরই একমাত্র মোমিন্ডা ভরসা করুক তাওয়াকল করুক এবং আস্থা রাখুক যে আল্লাহ তারা তাদের পক্ষে আছেন তারা এই কারণে সমস্ত ভয়ের ঊর্ধ্বে উঠে তারা নিশ্চিন্তে তাদের দায়িত্ব পালন করে যেতে পারে হেনবি আপনি বলে দেন তোমরা আমাদের জন্য অপেক্ষা করা যখন কোন সময় আমাদের কোন দুর্বলতা ঘটে কিনা মুসিবতে পড়ি কিনা কাঁপেদের আক্রমণের শিকার হয়ে আমরা সব সাফ হয়ে যাই কিনা এইগুলোতে তোমরা আমাদের ইন্তজারে থাকো মোনাফিকরা এটা ইন্তজার করে যে মক্কার কাফেররা এসে যদি মোহাম্মদ সাল্লাম মহাজ আলসারদেরকে একদম শেষ করে দিতে পারতো ওরা শুধু এই ইন্তজারে থাকে তোমরা এই ইন্তজারে থাকো তোমরা যেটা ইন্তজার করনা কেন আমাদের দুইটার যেটাই ঘটে দনোটাই ভাব তোমরা যাই ইন্তজার করা আমাদের জন্য আমাদের জন্য ভালো ছাড়া খারাপ কিছু করবে না সেটা কি যদি আমাদেরকে আল্লাহ তালা বিজয় দান করে বদরের মতো এটাও আমাদের জন্য ভালো কল্যাণ আর ওখানে যখন শাহাদছে অনেক সাহাবিরা এটাও আমাদের ক্ষতির কারণ হয় নাই সবগুলো সাহাবি সত্যজন সাহাবীর ডানের সুসংবাদ নিয়ে দুনিয়া থেকে চলে গেছে ওটাও আমাদের কোনো ক্ষতির কারণ হয়নি যে আল্লাহ রাস্তায় জীবন দান করে তারও কোনো ক্ষতি নাই ভালো ধারণা করলেও আমাদের লাভ আছে আমাদের খারাপটা ঘটুক সেটা ধারণা করলেও আমাদের লাভ আছে আর আমরা তোমাদের জন্য কোনটা ধারণা করি জানো না তার অব্বাস বিকুন তোমরা এভাবে মরে যাবে আল্লাহর কাছে গিয়ে আদাবের মধ্যে ঢুকবে আর অথবা একসময় আল্লাহ তালা তোমাদেরকে এক্সপোজ করিয়ে দিয়ে আমাদের মাধ্যমে তোমাদেরকে ভালো করে সাহায্য করবে। সেটাও তোমাদের কোন লাভের কারণ হবে না সেটাও ক্ষতি আইদার আমাদের মাধ্যমে আমাদেরকে বিজয় দিয়ে তোমাদেরকে আল্লাহ অনেক কষ্ট দেবেন সাহায্য করাবেন অথবা তোমরা আমাদের কাছ থেকে এমন কিছু পেলে না আমাদের কাছ থেকে তোমাদের উপরে কিছু শাস্তি আসলো না কিন্তু তোমরা মরে গেলে আল্লাহর কাছে শাস্তি পাওয়ার জন্যই তোমরা লাচ্ছ উভয় অবস্থাই তোমাদের ক্ষতি আর উভয় অবস্থাতেই আমাদের লাভ ক্লিয়ার তোমাদের কি হয় দেখার জন্য আমরা আমাদের তামান্না করি তোমরা তোমাদের তামান্না করো কারো হাল নাই এই যে তারাও মাঝে মধ্যে যখন তিনি যুদ্ধের জন্য চাঁদা চেয়েছেন তারাও কিছু চাঁদা দিয়েছে তবে তাদের চাঁদা আল্লাহর কাছে কবুল হবে না আর আবু ওখানে অমরদ্দুর চাঁদার কথা মনে আছে তো সেগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যাবে তো তোমরা যারা মোনাফি মনে নিয়ে কিছু চাঁদাও দাও যুদ্ধ জেহাদের জন্য দিয়েছ এটা কবুল হবে না তোমরা স্বেচ্ছায় কিছু দান করো আর মনে চায় না বাধ্য হয়ে দান করো থেকে বাঁচার জন্য যে তরীকাল মিনকুম তোমাদের কি আল্লাহর পক্ষ থেকে কবুল করা হবে না কেন ইন্নাকুমকুম তুমাও তোমরা হচ্ছি কিছু লোক আছে দিনের ডাক আসলে তারা দিতে চায় না মাঝে মাঝে দেওয়া লাগে না দিলে তো মানুষ থাকেন এদের দানকে আল্লাহ তালা কবুল করবেন না দান করতে হলে আল্লাহ কাছে এখলাসের সাথে খাঁটি দিলে দান করতে হবে হুমা ইল্লা কালামিন হুম না ফুহম ই তুনা সলা ওলা ইহুম ক্যারিহ তো আল্লাহ কবুল করেন না কেন তাদেরটা। তারা তান করলেও আল্লাহ কবুল করবে না কারণটা কি আল্লাহ তালা তার ব্যাখ্যা দিচ্ছেন পরবর্তী আয়াতে যে তাদের কেন কবুল হবে না কবুল হইতে নিষেধ করছে কোন জিনিস যে তারা আল্লাহর সঙ্গে কুফরি করেছে এবং রাসুলের সাথে এদের ইমান নেই এদের ডান ফার কবুল হবে না এবং নামাজ পড়ে মাঝে মধ্যে এরা কারণ নামাজ না পড়লে ধরা পড়ে যাবে এই যে নামাজ পড়ে নামাজ পড়তে আসে আসলে তো ইমান তো নাই তাও নামাজ পড়তে আসে কারণ ধরা পড়াত ভয়। অলস ভাবে নামাজ পড়তে আসে নামাজের কোনো আগ্রহ নেই নামাজের প্রতি মুখ বাঁচানোর জন্য এই কাজটা করে এই জন্য এগুলো কবুল করা হবে না ইমান না থাকলে কোনো দান খরা তো কবুল হবে না নামাজও কবুল হবে না এবং এইরকম মুসলমান আমাদের সমাজে যথেষ্ট আছে বিশেষ করে মুসলিম দাসের ভিতরে এরকম কিছু আছে নামের মধ্যে ইসলামের নাম আছে কিন্তু অন্তরে দিয়ে তার ইসলামের প্রতি কোন মায়ে মহাব্বত নাই তার অন্তরের সম্পর্ক কাদের সাথে আল্লাহর দুঃশনদের সাথে বসে বসে রাত দিন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ঠিক এদের এদের মাঝে মধ্যে এরা টুবিটাপি মাথায় দিয়ে জুমান নামাজে যায় তারাবিদ নামাজে যায় মসজিদের চেয়ারম্যান সেক্রেটারি মাঝে যায় অন্তরে দিনের ওই মহাব্বত নেই ইমান নেই আসলে কিন্তু এদের প্রকৃতির লোকদের টাকা পয়সা বেশি থাকে না কম থাকে আমাদের কম ওদের এত বেশি তো মাঝে মাঝে একটুখানি মানুষের ভিতরে কষ্ট চলে আসে তো আল্লাহ তালা রসুল্লাহ সঙ্গে লক্ষ্য করে বলছেন যদি ওনার ভিতরে এইরকম দুর্বলতা আসার কথা না ওনাকে লক্ষ্য করে আল্লাহ বলছেন আপনাকে যেন তাদের ওগুলা দেখে খুব লালাইত ফিল না করে হ্যারি তাদের এরকম ছিল আমাদের থাকলে ভালো হতো কিনা এগুলো ওদিগুলো দেখে যেন কারো মনের ভিতরে কোন দুর্বলতা সৃষ্টি না হয় কম পরে দুনিয়াতে মুসলমানদের তুলনায় টাকা পয়সা বেশি অমুসলিমদের হাতে এটা তেমন এক জিনিস আবার মুসলমানদের মধ্যে যারা দিনদা তাদের তুলনায় যারা ফাঁসে তাদের হাতে টাকা পয়সা বেশি এখন আমাদের দেশের দিকে গেলে যারা মানে এক ধরনের একেবারে মার্কা লোক ছিল যারা ভালো কোনো সমাজ থেকে আসেনি পয়সাওয়ালা তারাই তো বেশি হয়ে গেছে মানে হয় কারি কারি টাকা হয়ে গেছে তাই না অল্প কয়েকদিনের ভিতরে বিরাট কিছু মালিক হয়ে গেছে কিছুদিন আগে দেখা গেলো যে বস্তু হারাই ছিল মস্তান বাহিনীর সঙ্গে ইনভলভ হয়ে এখন সে সবকিছুর মালিক হয়ে গেছে আগে পত্রিকার খবর আসলো কোন দৃষ্ট্রিক উত্তরবঙ্গের বগুড়া দেখলেন তো তাদের কাহিনী কি পাওয়া গেলো এখন তারা মানে হয়তো ওই ওই ওই বগুড়ার সম্রাট তারা তাই না দেখেন অবস্থা এই আইন শৃঙ্খলা রক্ষণী বাহিনী থানা টানা সব তাদের কন্ট্রোলে আছে ফেবাসে তাই না তারা মাসে মাসে মাসও হারা পায় এবং ওদের কাহিনী আসলো যে এরা অত্যন্ত নিচু প্রকৃতির লোক ছিল কিন্তু এখন তারাই হয়ে গেছে হুকুমের মালিক এরপরে বড় গেল। তো এইভাবে আল্লাহতালা বলছেন যাদের ইমাম দা তাদেরকে তাদের টাকা পয়সা সম্পদ পাওয়ার পজিশন এগুলো দেখে তোমরা তারা খুব একেবারে অভিজ্ঞতা না হয়ে যাওয়া হাইরে তারা এত কিছুর মালিক হয়ে গেল ফিল আল্লাহ তারা চান এগুলো দিয়ে তাদের দুনিয়া জীবনের মধ্যে কিছু আজাব আরো বাড়িয়ে দেবেন তারা আরো গুণা করবে আরো মজা আসবে আরো শাস্তির জন্য অনেক মানে যখন ধরা পড়ে না তখন অপরাধ একটা করছে ধরা পড়ে নাই দুই নম্বরটা করছে ধরা পড়ে নাই এগুলো সব ম্যানেজ করা হয়ে গেছে এখন তিন নম্বরটা চার নম্বরটা দশ নম্বরটা আর বাধা আছে আরো বেশি গুণা করে যে আল্লাহ চান তাদেরকে এগুলো দিয়ে আরো আজাবের জন্য প্রিপেয়ার করতে আর তাদের এই জীবনটা দুনিয়া থেকে যখন আল্লাহ নিয়ে নেবেন তাদের রুহ বের হবে এমন অবস্থায় পরিপূর্ণ কুফুরীর সাজ নিয়ে তারা বের হবে একদম কাফের দিন ইমান তাদের সব নাই হয়ে যাবে এইভাবেই তাদের আল্লাহ কাছে যেতে হবে এই রকমই এই জমানার অনেক মুসলিম এরা মরবে মুসলিম হিসাবে মরবে অনেক মুসলিম আছে মুসলিম হিসাবে মরতে পারবে না এই অপরাধীগুলো এই ইসলামের বিরুদ্ধে যদিও তাদের হবে সবাই মনে করবে মুসলিম হয়ে পড়েছে কিন্তু সে মরেছে আল্লাহর কাছে কি হয়ে কাফের হয়ে তার ইমান নাই ইসলামের দুশ্মনী করার কারণে সে ইমান থেকে বেরিয়ে গেছে এই লোকগুলোকে কি আল্লাহ তালা আরো দিচ্ছেন আরও পাচ্ছে তারা এ ব্যাপার বলেন হা দাইয়া লাহ ফি মাহুমাহ আল্লাহ ইস্তেদ রাজ করেন তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন বড় শাস্তি দেবেন একটু একটু দেয় তাদের আরো মজা লাগে আর একটু দেন আরো মজা লাগে আরেকটু ক্রাইম করে আরো মজা পায় আস্তে আস্তে তারা চূড়ান্ত ক্রাইম করে এটাকে বলা হয় হয়শি ঢিলা করে দেওয়া রশি ঢিলা করে দেন কোন সময় বলেন তো যখন বস্রির মধ্যে মাছ নামে যখন ধরে তখন কি করে রশি ঢিলা করো ছাড়ো আরো ছাড়ো আরো কুদ্দুত যাও দেখি পরে যাওয়া সঙ্গে এমন টান দেবে আর ছুটতে পারে। আল্লা এটাকে বলা হয়েছে ইস্তিত রাজ এভাবেই আল্লাহ দুশ্মনগুলিকে আল্লাহ তালা ইস্তিত দেন তারা যখন ধরা পড়ে যায় আর ছুটতে পারবে না ফাইনালি এক ধরায় আল্লাহ তালা একদম জাহান্নামে নেওয়ার জন্য নিয়ে যাবেন তাও বা আর নসিব হবে না